আমরা পূর্বের শেষণটিতে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার হাদিসটি শুনেছিলাম সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা আর শ্রেণী সাহায়দান করবেন সবগুলো শুনে সর্বশ্রেষ্ঠা ছিল যারা আল্লাহর ভয়ে একা থাকা অবস্থায় একাকৃত্বে জনসমাবেশে নয় একান্ত ভাবে আল্লাহর সঙ্গে যখন চোখের পানি ফেলে মানুষ ওই চোখের পানি ফেলেওয়ালা মানুষগুলোকে আল্লাহ তালা আরও ছায়া দান করবেন আল্লাহর ভয় আসা আল্লাহকে ভয় করা এটা আল্লাহ আল্লাহতালা আমাদের কাছে অনেকবার কোরআনে পাখি বলেছেন এর্তাক্লো হাকাতি আল্লাহকে ভয় করার মতো ভয় করেন খাসিয়াতুল্লাহ বলেছেন আল্লাহর ভয় ভীত হওয়ার কথা বলেছেন একটি আয়াতে সুরা আল হাদিদের ষোলো নম্বর আয়তে তিনি সাদ করেন আমানু আলাম এখন কি সময় হয়নি মোমেনদের যে তাদের অন্তরের মধ্যে আল্লাহর জেকের কারণে আল্লাহর নাম উচ্চারণ করার কারণে অন্তরটা ভয় ভীত হয়নি এখনো কি সে সময় আসেনি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 আর তিনি বলেন ইয়া রব আল্লাহ আশা তো করি আপনার ভয় এসেছে ভয়তে ভয়ছি আল্লাহ একদিন যখন পেলেন যে ইজুল আউজাল এই সুরোনাজির হয়ে গেছে যেখানে প্রচন্ড কম্প দিয়ে কেয়ামত অনুষ্ঠিত হবে এবং সমস্ত মানুষকে তাকে দেখানো হবে আমল মিস ভালো মন্দ নেক গুনার ছোট খাটো কাজগুলো যার পরিমানো হবে না সব দেখানো হবে সব আমায় তুলে ধরা হবে নাজিল হলো তিনি তেলাবাত করলেন আর কানতে থাকলেন তোমরা কলা ইন হাজাল সাদী এরকম করে সব যদি দেখানো হয় কত যে গুণা করেছি খুব কঠিন হয়ে যাবে কি উপায় থাকবে আমাদের এই কথা মনে করে তিনি অনেক কান্দলেন নবী করিম সাল্লাম যিনি আমাদের এক্সাম্পল সবকিছুতে তিনি কিভাবে কান্দেন আল্লাহ ভয়ে সাহাবি আব্দুল্লাউদ রহু বলেন আমাকে বললেন কোরআন আলাও করে শোনাও ফুল্লাহ আলাইকে ও আলাই নাকি আমি কোরআন তালাওয় অথচ আপনার কাছে করার নাজিল হয় জিবরি সালাম আপনাকে পড়ে শুনান আমি আপনাকে কি আন শোনাবাহি না মাঝে মধ্যে মনে চায় অন্য কারো তেলাবাদ শুনতে ভালো লাগে একটু পড়া কারা নিসা সাহাবি আবদুল্লা আমি সুরা নিসা থেকে পড়া শুরু করলাম হাত ইদা বা লাগতো আমি সুরা নেশার একচল্লিশ নম্বর আয়াতে আসলাম ওই আয়তা যখন তেরাওয়াইদা জে ইনা মিনকুল্ল উম্মিম্বে শাহিদ কেমন হবে তখন যেদিন আমি সব উম্মতের জন্য সাক্ষী নিয়ে আসবো নবীরা সাক্ষী দেবেন উম্মতদের ব্যাপারে ইনাবিকা অজিকে আল্লাহ এ শাহিদা আর হে নবী মোহাম্মদ আপনাকে সাক্ষী নিয়ে আসবো এই উম্মতের ব্যাপারে দিনটা কেমন হবে কেমন হবে কি মারাত্মক দিন হবে সেদিন এই কথা শোনার পরে রাফা তোরা আসি আউ নিলা নীলা জুলুন জাম্বি সাহেব আব্দুদ বলেন আমি তো তালাবাদ করছি আমি আর অন্য কোন দিকে নজর নাই হঠাৎ করে মাথা উঠালাম হালা হালানবীর দিকে তাকালাম বা পাশে একজন সিরসের আমাকে বললো দেখ অবস্থা দেখ আমি দেখলাম রাসুল্লাহামের চোখের পানি দরদর করে পড়ছে এই হলো এক্সাম্পল যে আল্লাহর কথা মনে করে আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই আখেরাতের কথা মনে করে চোখের পানি দরদর করে পড়তে থাকে না অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কিভাবে আল্লাহর কাছে কেঁদেছেন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 তাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহ ধরবেন থামাবেন অ্যারেস্ট করবেন জিজ্ঞাসা করবেন এই কথা মনে করে খলিফা আব্দুল আজিজ ফল তিনি এই আয়াতটাকে শুধু বারে বারে তিনি রিপিট করছেন আর এই আয়াত ছেড়ে পরের আয়াতে যেতে পারছেন না কারণ এখানে এত সাংঘাতিক কথা আছে ওই আয়াতটাকে রিপিট করছেন এরপরে মাসরুক তবে তিনি আয় সারাদি আল্লাহ তালিককে বর্ণনা করেন তিনি যখন এই আয়াতা পড়লেন সামুম। জান্নাতি লোকেরা যখন জান্নাতে যাবেন তারা সেখানে গিয়ে দেখবেন পিছনে জাহান্নাম ফেলে এসেছে। নিচে দেখা যায় জাহান্নাম দাও দাউ করে জ্বলছে জান্নাতে ঢুকে জান্নাতিরা আল্লাহর শুক্র আদায় করে বলবে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন তিনি আমাদের প্রতি অনেক এহসান করেছেন আর এই কঠিন গরম জাহান নামের শাস্তিদায়ক আগুন থেকে আমাদেরকে সেভ করে দিয়েছেন এই কথা তারা পড়বে মা না আয়সারাদাহ আনহা এই আয়াতা পড়লেন তেলাগতের সময় আর পড়লেন আর কাঁদতে থাকলেন কানতে থাকলেন কেঁদে কেঁদে আল্লাহ তালা কাছে দোয়া করলেন রাব্বি মুন্না আলাইয়া ওয়াকিনিয়া সামুম ও আল্লাহ আমার প্রতি এহসান করেন আর এই কঠিন জাহান নামের আজাব থেকে আমাকে রেহাই দেন এই আয়াত পড়ে তিনি এই দোয়াটা করতে থাকলেন কোরআন তালাবাতের মধ্যে কীভাবে কান্নাকাটি করা যায় নামাজের মধ্যে কীভাবে কান্নাকাটি করা যায় কিছু এক্সাম্পল আমরা দেখলাম রসুল উল্লাহ সাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কথা যখন স্মরণ হতো অথবা আয়াতের মধ্যে আল্লাহ কথা স্মরণ আসতো তখন তিনি খুব কাঁদতেন কিভাবে কান্দেন আবার জোরে জোরে কানতেন না কিন্তু নিষেধ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 তাহলে বুকটা যেরকম এরকম করে একটা আওয়াজ হয় বুকের ভিতরে সেইক করে কম পনের মতো একটা আওয়াজ হয় এরকম আওয়াজ হতো মনে চাতার চাকা ঘুরলে আওয়াজ হয় ওই আওয়াজ হতো অথবা কোনো কোনো রেবায়তে আসছে কাজিদের মুরাদ জল ভাত পাক করলে আমরা যখন চাউল পানি দেই উতরাতে থাকি ডক বক করে এইরকম আওয়াজের শব্দ পাওয়া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 নাজাত পাওয়ার কোন উপায় নাই আখেরাতে যে আমল করি তাতে কি পার হয়ে যাব পার্লা কিভাবে আখেরাতের এই বিপদ সংকুল রাস্তা পেয়ে যাব। কাইফেন না যাহ ইয়ার্লা মান না তখন তিনি বললেন হাদিসি বর্ণিত হয়েছে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 কি কারণে কোন জায়গা দিয়ে গুণা বেশি হয় চোখের গুণা আজকালকার জামানায় মহিলারা পর্দা কেমন করে তো এইগুলো যে যত চোখের সামনে আসবে তত তো আমরা বিপদে আসি এই জন্য আল্লাহর ভয়ে ঘরে থাকাটার মধ্যে ভালো কিছু সেফ থাকলেন তবে হ্যাঁ প্রয়োজন বোধে তো মসজিদে যেতেই হবে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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা শুনছিলাম চোখের পানি ফেললে আল্লাহ তালার কাছে আল্লাহর ভয়ে নিরিবিরি একান্তভাবে আরো সে নিচে আল্লা তালা সায়াদান করবেন সাত জনের অন্যতম সেই ব্যক্তি সেই সৌভাগ্যশালী হবে এ বিষয়ে আমরা আর একটু জানার জন্যে একটি হাদিস শুরু করেছিলাম বিরতির আগে সে হাদিসটি ছিল তোমার সাহাবি নাও। করলেন কে সংবরণ করবানকে সংবরণ করো তোমার কথাবার্তা সীমিত আকারে বলো কমিয়ে বলো যা তা কথাবার্তা বলা বলি করো না বলিয়া তোমার ঘর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 অত্যন্ত দরকার গুনার জন্য তওবা করা প্রত্যেকদিন দরকার তাওবাটা যদি চোখের পানি ফেলে দেওয়া হয় তাওবা হয়ে যায় আল্লাহর কাছে আরো সে নিচে জায়গা পাওয়ার আশাও করা যায় নিজের আমলের কথা মনে করে কান্নাকাটি করতে হয় আর দাহাক বড় মুফাসের ছিলেন রহমতুল্লাহ আলেই দাহাকি মুজাহিম সন্ধ্যা হয়ে গেলে রাত্রের বেলায় তিনি বেশি করে কানতেন রাতের বেলায় একটু কানতেন বেশি করে ফাকিল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 নবী করিম সাল্লাম আমাদেরকে কান্নার জন্য উৎসাহিত করে কেন তিনি বললেন হে উম্ম তোমরা যদি জানতে আমাকে আল্লাহ যা জানিয়েছেন যা জানার সুযোগ হয়েছে আমার আখেরাতে কি হবে জানাতে জান্নামের কি অবস্থা এগুলো যদি তোমরা ভালো করে জানতে তাহলে তোমরা খুব কমই হাসতে আর কানতেও অনেক বেশি করে আমন কি তোমরা এই আখেরাতের ভয়ে তোমাদের স্ত্রীদের সঙ্গে বিছানায় মজার সোয়াকেও বয়কট করে ফেলতে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের হাসি খুশির কাজকেও বাদ দিয়ে ফেলতে আখ রাতের চিন্তা কেমন পেয়ে বসতো তোমাদেরকে কি সংসার ছেড়ে তোমরা পাহাড় পর্বতে ময়দানে মরুভূমিতে গিরিপাথে চলে যেতে আর গিয়ে চিৎকার করে বাঁচার জন্য চেষ্টা করতে যে কীভাবে বাঁচব বাঁচাও বাঁচাও এই চিৎকার করতে তাহলে কি পরিমাণ কানতে হবে এই কান্নার কথা আল্লাহ রাবুল আলমিন করাম শরীফে বলেছেন কারা নাজাত পাবে মান খাসি আর রহমান আবিল ওই জয়া আবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে না দেখে আল্লাহর ভয়ে অস্থির থেকেছে অনেক কান্নাকাটি করেছে এবং একটি পাক সাব সুন্দর অন্তর নিয়ে আল্লাহর কাছে উঠেছে সে ব্যক্তিকেই আল্লাহ তালা জান্না দেবেন সন্তুষ্টি দেবেন সে ব্যক্তির জন্যই আল্লাহ তালা এত পুরস্কার রেখেছেন সুরাল মুখের বারো নম্বর আয়ত আল্লাহ তালা সাত করেছেন ইন আল্লা দিন আর আব্বাহ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 সৃষ্টির বাসাই করা সর্বশ্রেষ্ঠ যদার তাদের পুরস্কার তাদের রবির কাছে হচ্ছে চির শান্তির ঠিকানা জান্নার হলে দিন ফিহা আবাদা যার নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হতে থাকবে সেখানে তারা চিরদিন থাকবে রদু আনহুম ওয়ারাদু আনহুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আচ্ছা আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এটা তো বুঝে আসে আপনি আল্লাহর প্রতি আল্লাহ হয়ে গেলেন এটার অর্থ কি আপনি কে প্রতি আল্লা হবেন আপনি হয়ে গেলে প্রতি আল্লাহ আসে দেয় তাহলে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন কথার অর্থ কি আপনি যে কষ্ট কষ্ট করে দুনিয়াতে আমল করেছেন আখে যখন সেগুলো পাবেন এত সুন্দর নিয়ামত দেখি আপনি আল্লাহর প্রতি এত সন্তুষ্ট হবেন যে আল্লাহ তুমি আমাকে কি নিয়ামত দিলে তুমি আমাকে হেদায় আর এই জানাতে নিয়ে আসলে আন আলহামদুলিল্লাহ সে আল্লাহর শুকর সে আল্লাহর প্রশংসা সে আল্লাহর সুক্রিয়া আপনি আদায় করবেন যিনি আমাকে এই রাস্তা হেদায় দিয়েছেন দুনিয়ার মেদে ইসলাম চেনার জন্যে জানার জন্য মানার জন্যে আমল করার জন্য তফিক দিয়েছিলেন আর সেই জান্নাতের রাস্তায় আল্লাহ আমাকে নিয়ে এসেছেন এই যে সন্তুষ্টি আসবে প্রতি প্রতি আল্লাহ ও হয়ে গেছেন সেই জন্য এই খবর আছে সন্তুষ্টা লিমান খাসিয়া রাব্বা এই সন্তুষ্টির খবর ওই লোকদের জন্য যারা তাদের রবে ভয় করেছে রবের ভয় যারা কান্নাকাটি করেছে তাদের জন্যই এই সুসংবাদ রয়েছে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 কিভাবে আপনাকে সুন্দর করে ডাকতে পারি আল্লাহ শেষ হয়ে আসলো সময় তবুও দেখি আমরা একটা প্রশ্ন নেই জি আসসালামত আগের পর্বে আপনি বলেছিলেন মসজিদে দুনিয়াবি কাজ করা নিষেধ আমার প্রশ্ন হলো মসজিদে কি মৃত্যু সংবাদ ঘোষণা করা ঠিক বা ঠিক নয় আর আরো একটা প্রশ্ন যে আমরা একটা হাদিস জানি যেটা বলে যে প্রত্যেক ফরজ নামাজের পর কোনো ব্যক্তি যদি আয়তাল করছি পরে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো মৃত্যু মৃত্যু এখন কেউ যদি কাবিরা গুণা করে থাকে তারপরেও কি এটা প্রযোজ্য তার ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট করার ক্ষেত্রে যে কথাগুলো এসেছে তোমরা মাসজিদকে অন্য কাজে ব্যবহার করো না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 আল্লাহ তাল্লা মৃত্যুর আগেই তবন অসুব করেন আপনি আমলে ঢুকিয়ে দেন আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে কাজেই ফজিলতের আমলগুলোর কারণে দায় দায়িত্বগুলো মাফ হয়ে যাবে এইটা নয় কিন্তু তার অর্থ এই নয় যে ফজিলতগুলোকে সে মোটেই পাবে না হিসাবটা এই জন্যই রাখা হয়েছে যা জানে কামল করেছে সবগুলো যোগ হবে একদিকে আর গুনাকে কী করেছে সবগুলো যোগ হবে দুইটাকে দাড়ি পাল্লা রেখে তারপরে ফেসলা করা হবে আর শেষ একটা প্রশ্ন আমরা নিতে পারি সময় শেষ হওয়ার আগে আল্লা তালা পারমিশন দিয়েছেন ওখানে গিয়ে দোয়ার করতে চেয়েছেন আল্লাহ দেননি এখানে একটা মেসেজ পাওয়া যায় আরেকবার যখন আরেক সাবিদ জিজ্ঞেস করলেন আমার আব্বা কোথায় বললেন তোমার আব্বা তো জাহার নামে ছেলে ঘাবড়িয়ে গেল তিনি বলেন তোমার দুই জনই জাহান নামে তখন ডক্টর আবার চিন্তা হয়েছে এরপরে কালীমা পড়েছেন আবার কবরে গিয়েছেন এই সমস্ত কাহিনী জোগাড় করে এগুলোর কোনো ভিত্তি নেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জাহানামের আগুন থেকে নাজার দান করুন আহিনালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানি আহমদুল্লাহ বিনাম্মদার হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जानते देख माना दु आज रत सा न पु सम सम्प्रचारकाल आठे पंगलाय ছিল कथाजर इतिब क्रम विकास आज रात रत आठ टेपुन सम्प्रचार सकाल साढ़े छाय बांगे बीस टी बांगल्